محمد খাই الله عليه মহমদনআলহম بشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم ومن يبتغ غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين قال تعالى ان عند الله الاسلام قال الله صلى الله عليه وسلم تركت فيكم امران لن تضلوا ما تمسكتم كتاب الله وسنتي সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ সুবহান আউ তালার যে তালা আমরারে এ ধরনের একটি দিনী মাফিলাওয়ার এবং দান করছেন সেই মনিবের দরবারে সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ সালাদ এবং সালাম মানবতার মুক্তি সর্বশেষ নবী নবী মাহমদ সাল্লি সাল্লামের ওপর রহমত এবং করুণা পরিষিত হোক সাহাবাইকার তাবে তাবিন আই মাই মুস্তাহিদিন হকামত পর্যন্ত যারা দিনে হকের ওপর পশ্চিম থাকবে তাদের ওপর সম্মানিত উপস্থিতি তো আমি যে বিষয় লইয়া আলোচনা কর্ম এই বিষয়টা লোকয়া মানহাজ মানহাজ মানহাজ শব্দটা আপনাদের কাছে পরিচিত নেই আকিদা আকিদা নিত আকিদা মানে কিতা বিশ্বাস আর আমল মানে খাজ করা আর মানহাজ মানহাজের তো কিতা মানহাজ একটা আরবি শব্দ এর ইংরেজি লগি মেথোডলজি পদ্ধতি বাংলায় লগিয়া পদ্ধতি একজন মুসলমানের আকিদা বিশুদ্ধ হইতে পারে তার আমল বিশুদ্ধ হইতে পারে সাথে সাথে মানহাজও বিশুদ্ধ হওয়া লাগবো খালি যদি আকিদা বিশুদ্ধ হয় তাহলে সে সত্য এবং সঠিক রূপে তাকতো না যদি যদি তার আমল বিভ্রান্তি থাকে আকিদা মানে বিশ্বাস অন্তর বিষয় মানুষের শরীরটারে হার্টারে বিশ্বাস হারটারে ফাটিয়া যদি তার অন্তর বিতর বিশ্বাসটা দেখা যায় ওটাই লোকিত আকিদা আকিদাখানো থাকে অন্তরের মাঝে থাকে তার চিন্তা চেতনা বিশ্বাসের মাঝে থাকে আর আমল বা অ্যাকশনটা এলগিয়া মানুষের কিতার মাঝে হয় যেহেতু তার বাহ্যিক দেখা যায় আর মানহাজ এলগিয়া আকিদা এবং আমল রে মানহাজ কর্তৃক নিয়ন্ত্রিততা হইতে হয় আকিদার মাঝে বিভ্রান্ত আকিদা হইতে পারে সঠিক আকিদা হইতে পারে আমলের মাঝে বিভ্রান্ত আমল হইতে পারে সঠিক আমল হইতে পারে আমল এবং আকিদারে সঠিকভাবে সালাই নিতে সঠিক মানহাজও ফলো করতে হইব মেথোডোলজি পদ্ধতি সঠিক হইতেইব পদ্ধতিটাও সঠিক হইতেইব তো ইনশাআল্লাহ ওই বিষয়ে আমরা আজকে আলোচনা করব আর এর ভিত্তি আকিদা এবং আমল বিষয়টা অটোমেটিকলি আইব আমরা যদি সর্বপ্রথমে যে বিষয় লইয়া আমরা যদি টপিক ওয়াইজ আলোচনা করতাম চাই। আমরা আজকে যে বিষয় আলোচনা করবো যেসব বিষয়ে তার মাঝে প্রথম যে বিষয়টা আল্লাহ সম্পর্কে আলোচনা আমরা বিশ্বাস করি আল্লাহ আল্লাহ সম্পর্কে আল্লাহ এক এবং একক আমরা সুরা মাঝে খুঁজছি আহাদ আল্লাহ আল্লাহ মুহীন তিনি কারো সন্তান নন আর তার কারো সন্তান নয় ওলাম ইয়াকুল্লা হুকুফান আহাদ তার সমকক্ষ কেউ নাই এটা আমাদের কি বিশ্বাসটা এরকম এই আল্লাহ সম্পর্কে আমাদের সমাজে অনেক বিভ্রান্ত জিনিস সকল আছে আমরা অতদিন খালি জানছি যে মাঝহাবী একখতলাফ আছে আমরা জানছি যে এই আমরা ফিকি মাসাল লাগত একখতলাফ আছে আমরা যেসব একখতেলাফ আছে আল্লাহর লইয়া রসুল্লে লইয়া আছে না আমরা দেখবো যে আল্লাহ সম্পর্কে আমাদের বিশ্বাস এবং সমাজের বিশ্বাস কিলা আমরা সমাজও আমরা ছোটবেলা আমরা ফর্ছি আমান্তু বিল্লাহি কামাহুয়া বি আসমাই ও সিফাতি ফড়ছে কিনা না যে আমন্ত বিল্লাহি কামাহুয়া বি আসমাই ও সিফাতি আমরা আল্লাহর ফিরে বিশ্বাস করছি ইমান আনছি কামাহুয়া বি আসমাই তার নাম অঙ্গলিতে তিনি যেভাবে আসেন সেইভাবে কিন্তু দেখা গেছে গে যিতাব আছে কিন্তু এই আমলও টিক নাই হতায় ঠিক আছে কিন্তু বাস্তবায়নে ঠিক নাই আল্লাহ সম্পর্কে আমরা আমরা সমাজে বিভ্রান্ত হইলিয়া যেতে প্রশ্ন করা আইন আল্লাহ আল্লাহ তে আপনারা কীটা জবাব দিবা যে আল্লাহ কোথায় এই বক্তব্যর সাথে দিমৎ হরণ লেখো আছেননি আরস্য দিমৎ হরণ আছেন আতুলি দেখাই বানে আল্লাহ আরস্যের উপরে এই হতার লোক ডিমৎ হরণ লেখো আছেননি যদি আপনি আপনার বাড়ি থেকে স্বীকার করেন আপনার এলাকার মসজিদে গিয়ে জিগার করেন তাহলে এটা থেকে বিভ্রান্তও কিছু আন্য কিছু জবাব পাইবা হেউ হইব আল্লাহ সব জায়গা হেউ হইব আল্লাহ মুমিন ভিতরে ঠিক আছে না এগুলো বিভ্রান্ত আকিদা কারণ আল্লাহ সুহানা আর রহমান ও আল্লাহ আর সৃষ্ট রহমান আর শরফ আল্লাহ সব তাই সৃষ্টি আর আল্লাহ লাগিয়া স্রষ্টা আল্লাহ কি দা স্রষ্টা সৃষ্টিটা কি আলাদা সৃষ্টির কিছু লাগান তাই নাই তাই সৃষ্টি থেকে আলাদা এবং আল্লাহ সব সৃষ্টির মাঝে সবথেকে বড় সৃষ্টি কিতা আড়স আর তান তানবস্থান। তো আড়সের উপরে কিলা এই জায়গাতে জানাইছেন না এটাও আমরা এটা জানি না আল্লাহ সম্পর্কে কিনা আমরা বিশ্বাসটা কিলো হইতইব আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আমাদের আকিদ হইল গিয়া আল্লাহতালাহ তিনি নিজের জন্য যে নাম এবং গুণাবলী তাই সাব্যস্ত খরচ হইন বারোশো চল্লিশ সালামর হাদিস থেকে যেটা আইস হাদিস রসুল হাদিস খার কথা হাদিস খার কথা আল্লাহর কথা বক্তব্যটা খার আল্লাহ রসুল্লাহ আর কোরআন আল্লাহ আল্লাহর আল্লাহ রসুলের নিজে থেকে কোনো কথা কহিতা সুরানম্বর আহত যা কইতা আল্লাহ থেকে কইতা এতেও আল্লাহ সম্পর্কে আল্লাহ তার নিজের সম্পর্কে যে নাম গুদাবরী সাব্যস্ত করছেন সেই সেটার কোনো প্রকার পরিবর্তন অস্বীকার ধরন বর্ণনা এবং উপনাম পেশ করা ছাড়াই বিশ্বাস করতে হইব তখনই বইটির সঠিক কাকিদা আল্লাহ সম্পর্কে আল্লাহ যে নাম এবং গুণাবলী হয়েছেন সেটা কোন ধরনের পরিবর্তন অস্বীকার ধরন বর্ণনা এবং উপমা ছাড়াই বিশ্বাস করতে হইব আল্লাহ কেছেন আল্লাহ আসমান আসেন আল্লাহ আল্লাহ কেছেন আল্লাহ সাহারাগর থেকে খাসে আসেন আমরা আমরা বিশ্বাস করি যে আল্লাহ সারা করতে খাসে আসেন তবে এই আয়াত সার অগর থেকে আল্লাহ তুমি যেন তখন আঁকেন এইটার আমার উল্লামা আখলে আহলেসলার আল্লাহ আখলে খুঁজছেন যে এটা আল্লাহর সত্যাগত নাই আল্লাহর সত্ত্বাগত আসমানও আসেন হনতাকিয়া তাঁর ক্ষমতা সর্ব সব জায়গা এইটাই হইল গিয়া যে এইটা হইলো জামাতার আকিদার বৈশিষ্ট্য যে তার আল্লাহ সম্পর্কে আল্লাহর ক্ষমতা সব জায়গাত কিন্তু আল্লাহ সত্তা হিসাবে কোন জায়গা আর আর আজিমর উপরে আর সে আজিমও নয় আর শে আজিমও নয় আর শে উপরে এইটাই লোক আহলে সন্নতল জামাতর আকিদা মুসলিমদের আকিদা বিশুদ্ধ মুসলিমদের এইটাই লোক বিশ্বাস সম্মানিত উপস্থিতি আমরা কিছুদিন আগে এজনে একজন ফেইসবুক মুজাহিদ তাই যে আল্লাহ যদি ফত্য রাত্রের তৃতীয় প্রহর প্রথম আসমান তখন কিন্তু আরো যায় হয়ে যায়নি নাউজুবিল্লা এটার দ্বারা কিতাব এই এটা কী হয়ে না বুঝোবিল ধা এটা কিতাব বিভ্রান্তি এই ব্যক্তি প্রশ্ন করতে গিয়া আল্লা কিতা করছে মাকলোকরের লোক সাদৃশ্য করলি যে মাকলুক যদি এই মোবাইলটা যদি আমি অন্ত অনে রাখিতে ইহির জায়গা খালি নেন তো লোক মোবাইল সৃষ্টি কিন্তু সষ্টা হলানি সৃষ্টিটা কিয়া আলাদা এখন এই ব্যক্তি ক্ষত মানে ক্ষত বিভ্রান্ত কিলো হয়েছে যে হে সৃষ্টির লোকের সষ্টারে তুলনা করছে আর একটা কিতা হারাম কুফরি ওলামিয়া কুল্লু কুফু না হাত উদাহরণ নাই আল্লাহ যদি আয় উফরে থাকে না এটা সৃষ্টির লগে সষ্টার তুলনা করা স্রষ্টটা কি সম্পূর্ণ আলাদা তিনি যেভাবে যেটা বর্ণনা করছেন ওইভাবে আমরা এটা বিশ্বাস করতে হইবো আল্লাহ সুবাহ আকার সম্পর্কে অসংখ্য আয়াত আছে হাদিসের মাঝে আছে আল্লাহর ফাওয়ার কথা আছে আল্লাহর মুখের কথা আছে আল্লাহ দেখে আল্লাহ শুনই না আছে আল্লাহর কথা নাই কিছু কিছু আলেমক আছেন ইভেন কি আহ্লাহ আলেম আছেন তাই আল্লাহর খানের কথা লেখছেন তার জ্ঞানের ইত্যাদ ত্রুটি বিভ্রান্তি আলেম কিন্তু তার বই আল্লাহ আল্লাহ কি নিরাকার এই আমি আর আবু তাহের শাহে মোহাম্মদ আবু তাহের আমরা যখন একটা বই লিখছি তাদের একটা বই আছে দেখবা যে মারুর রব্যকে তোমার রবকে এই বই লিখতে গিয়া যখন আমরা অন্য বই ওখানে লইয়া সামনে বই লইয়া আমরা যখন এটা নিয়ে রিসার্চ করছিলাম তখন এটা দরকার যে তাই শোনাতে গিয়া খান সাব্যস্ত করছেন এটা আল্লাহর ক্ষেত্রে আল্লাহ আল্লাহ শুনেন আল্লাহর খানের কথা খুঁসেন না আল্লাহ আল্লাহ যেটা হয়েছেন না এটা আল্লাহর ক্ষেত্রে সাব্যস্ত করা যাব না আর শোনার লাগে যে খান লাগবো এটাও বিভ্রান্তি আর কীদা কারণ সৃষ্টির মাঝে অনেক সৃষ্টি আছে যার কীদা লাগে না খান ছাড়া শুনে আছে না আল্লাগে তুলনা করা আল্লাহার আকার সম্পর্কে আয়াত আছে আল্লা সুবাহ আল্লাহর আতর কথা হয়েছেন সূড়াশ প্রথম সূরার মাঝে যা তাবার কাল্লাজি বিহিলময় শীর্ষা হাতে বিশ্বব্রণ আল্লাহর হাতের কথা হয়েছেন ফাওয়াল্লার কথা কুইছেন আল্লাহ ফাওয়ার কথা কুয়েছেন আল্লাহ দেহর কথা কুয়েছেন শোনা কথা আল্লাহ যেভাবে যেটা কুয়েছেন ওইভাবে এটা বিশ্বাস করতে হইব এটার পরিবর্তন পরিবর্তন ব্যাখ্যা উপমা ইত্যাদি দেওয়া দিতে ঠিক আছে এইভাবে বিশ্বাস করতে এটা হলো আমরা আহলে সন্ন্যতাল জামাতর বিশুদ্ধ মুসলিমর আকিদা এবং এটা আমাদেরও আকিদা আল্লাহ সম্পর্কে তারপরে আমরা এই রসুল সম্পর্কে রসুল সম্পর্কে অসংখ্য আকিদার অসংখ্য বিষয় আছে আমি ওই বিষয়গুলো লাইয়া মাত্ম যেগুলো লাইয়া বিভ্রান্তি আছে বা কনফ্লিক্ট আছে রসুল সাল্লিশাল্লাম নূর আল্লাহ নূর নাম আল্লাহ নূর আল্লাহরী আল্লাহরী জানিনা আল্লাহ আল্লাহর মত তারপরে এসেছে তোমাদের কাছে নূর এবং কিতাব মোহাম্মদ নূর আসলা কিন্তু নূর তৈরি নাই মোহাম্মদ সাল্লাহাম অন্ধকারচ্ছন্ন পৃথিবীরা আলোকিত করছেন না তাহলে তান তার যে দাওয়াত যার যে মিশন আসিল তার যে রেসালত লইয়া ইসলা এটা কী দা নূর আছে না এটা আলো আসিল কিনা না না আন আলো কিতা না আল্লাহ সুবানা কই হেদায়ত আলো হেদায়তে কিতা করে মানুষের অন্ধকার্তিকে আলো লইয়া যায় খাই হাদি সি কিতাবুল্লাহ খাইরাল হাদি হাদি মহামদিন সাল্লামাম সর্বোত্তম হেদায়তম ইসলামের হেদায়ত এই হেদায়তে লিয়া নূর এটা আলো এটা মানুষের অন্ধকার্তিকে আলো থেকে নেয় বিভ্রান্তি থেকে মানুষের সুপতে নেওয়া যায় এর অর্থ নাই যে মহম্মদ সাল্লা তৈরি মক্কার কাফের হইতো যে তোমরা অন্য কাফেরদের হইতো তোমরা বা মুসলমান হলে তোমরা তোমাদের মানুষের অনুসরণ করিও না তাহলে তোমরা গুম রোজিবাই তারা বিশ্বাস করতো মাহমুদ মানুষ আস্তা এবং আল্লা সুহান্লিয়ারলি একেবারে পরিষ্কার ভাবে সুরা কাফর মাঝে কইসেনা আনা বাসারুম মিসলুকুম হেনবি আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ আমার কাছে অহিয়ায় তোমাদের কাছে ওহিয়ায় না ওহিয়াইলে পার্থক্য তারা মহাম্মালে মানে না এবং শিয়ার আবিভ্রান্ত তারা মোহাম্মদামর শেষ নবী হিসাবে মানলেও তারা গিতা করে কয় যে আলীর খাজা একগ্রীটা কয়ে আলীর গেছেন গিয়া ইটার খাজাত আর আরেকগুর কয়ে যে তার উত্তরাধিকার ইতিহাস আলী এই আবক্কর এবং অমর আয়সা চক্রান্ত করিয়া আলী রে কিতা করিস এটা এরা অভিভ্রান্ত সর্বশেষ এবং চূড়ান্ত নবী হলিয়া মহম্মদাল্লাসাল্লাম মহম্মদ রসুল্লাহ ইসলামে কুইছেন আমি এবং ফাঁসাভাষি আর তান আর কোনো নবী নাই আল্লাহ রসুল্লিসালামে কেছেন তান ফোরে যদি কেউ নবী হইতা তাহলে সে উইলনে অমর ইমনি খাত্তা তাহলে বিশুদ্ধ সর্বশেষ নবী এবং তার নূর কিন্তু তার নূরের তৈরি নয় তাই মানুষ আর মানুষের লেগা কিসের তৈরি মাটির তৈরি মোহাম্মদ মারা গেছেন কি না না না না না না না না না না না এটা যারা মারা গেছেন না যে তারা খবর দিয়ে থাকে আবার মারা না গেলে খবরকেও দিবনি চিতা মানুষের খবরের ঢুকায় আমরা গাজা করে কাহিনি কাজ মহম্মদাল্লা সোক বুঝি খোলা আসে আবুক করে গিয়া ফাইছেন খানে খানে গীতা কুইছেন এইসব বিভ্রান্ত তত্ত্ব বুঝা গেলো যে মহম্মদাল্লাইর লাস্ট যে তিনদিন রাখা হয়েছিল যে জিতা মোহাম্মদামের রাখিয়া সাহবাইকেরামকলে পরবর্তী খলিফা বানিয়েছিল মোহাম্মদাল্লামে গায়ব জানান মোহাম্মদ খবর তাকিয়া সাহায্য করেন বিভ্রান্ত আখিতা যদি মহম্মদ রসুল্লাহিমে খবর তাকি সাহায্য কর্তা ভার্তা তাহলে তিনদিন দাফন করা লাগে দাফন করা লাগে তিনদিন অপেক্ষা করা লাগে রসুল্লা জিকার খল্লিত হয়ে যায় আপনার খলিফা এইসব বিভ্রান্ত আঁকিদা যে মোহাম্মদ খবরও জিতে আছেন আমার প্রচলিত তাবলিকর ফাজাইলা আমল জেলা লেখা আছে যে তারা রুটি রুটি আর অবস্থায় রুটি অর্ধেক খাইছে আর অর্ধেক এই বইগুলা এই ফাজাইল্যা আমলের কিতাবগুলা আছে এটা সীরকের দিকে মানুষের দাবি তো এটা দিকে মানুষের দাওয়াত দেয় অথচ এই সিরকি কিতাবগুলো আমার মসজিদ চর্চা করা হয় মারা গেছেন জানাজা হয়েছে তার পরবর্তীতে তার খলিফা উত্তরাধিকারী অকল হয়েছেন এটাই বিশুদ্ধ আকিদা মোহাম্মদ রসুল্লা সাল্লি সালাম তাই গায়ব জানত না তার কাছে আল্লাহ যে গায়বী বিষয়ে যেটা জানাইছেন সেটা জানতা যেটা জানাইছেন না এটা তাই জানতা না তান কিতা জানত না তাই আয়সার আদিয়াল যখন তুফমদ কোরআনুল করিম মাঝে গিয়া দশক্কা যে আয়সা আদি আল্লাহ তুমি রসদামে আয়সা তুমি আল্লাহর মাফ চাও আয়সায় মাফ না এইসব কাহিনী গেলে দেখবা যে মহম্মদাল্লাম গায়ব জানালে তো আয়সা তো তুমি না অতিমানও তাই তাই সেন্ডেল না হাদিসের আছে যে সালাত আদায় করছেন নিচে তাই যখন সালাত শুরু করছেন তখন সালাতের বিধরে জুতা কুললিছেন সাহাবাইকেরামুখ হলে কুলিছেন সাহবাইকেরামখ হলে প্রশ্ন হলে ইয়া রসুল আল্লাহ রসুলের যখন ফিরিয়া দেখলা যে সাহবাইকেরামুখ তুল্লিশ তুমি যে আপনি আমরা আমার জুতার মাঝে তো মহিলা আছে জিব্রাইলিয়া ইয়া কৈছেন জোতার নিজেরও খবর রসদ চল্লাই আমি খুই তাহার না অথচ সেই রসদ এই মদিনাত খবর কইছেন না কইছেন যে ও মদিনার এক ব্যক্তি মারা গেল আরশিয়ার আল্লাহর আল্লাহ মুহূর্তে অতা করা জান্নাতও আছে জাহান্নামও ওলা আছে এটা কইছেন কিনা না তাহলে যখন যেটা তান্তে জানানি হয়েছে তাইনি কেন জানানি না হলে তাইনি পারছেন না তাহলে মোহাম্মদ গায়ব জানতানি জান্তা তান্তে যেটা জানানি হয়েছে কিন্তু তাই নিজে থাকি কোনো ক্ষমতা আছে না যে জানার মুতার যুদ্ধর খবর কথা কোদিনাতগি মুতার যুদ্ধ তো মারা গেছে মারা না আমরা দেশের মানুষে কিলা তারা করে ওই যত মানে এই জানলে মুর খবর কই লাগিলা আরসর খবর কই লাগিলা ওটা কই লাগিলা ওটা কই লাগিলা এটা তো কইস রসুল্লা হয়েছিল এক কাপ দুধ দিচ্ছি কিনা না আরও রসুল তো ফেটো ফাটর আছিল আছে দিন খানি খাইতে পারলো না খানি ঠিক বুঝা এটা নিয়ন্ত্রণে আছিল না এটা আল্লাহান ক্ষমতা দিয়ে তখন তাই কর্তা নাইলে মানুষে রসুলের বিবাদত শুরু করে দিল এখন শুরু করছে আল্লাহ রসুসাল মৃত্যুর এবং আল্লাহ আগরজন এরা যেটা করছে এখন কোর্ট তারা উঠা করবো আমরা দেশ খুদা নেহি খুদা সে যুদানহী মহাম্মদ আল্লাহ নাই আবার আল্লাহ থেকে পৃথক নাই মিমাটারে উঠিয়ে দেখে মন দেখবি তাই বিরাজ করে আহাদ নিরঞ্জন আহমদ আর আহাদ লেখতে এলে মিমেখটা বেশি লাগে এখন কইল মিমর মাঝে পার্থক্য মিম ফরদা উঠাই দেখো মোহাম্মদ আর আল্লাহ এখ নাউজিল্লা পাকিস্তানের একটা বিভ্রান্ত একজন বক্তা আছে তাহের আল কাদ্রি কিউটি বক্তব্য তার একটা কেসেট আছে কেসেটের মাঝে কর আরোসের উপরে যখন গেসইন মোহাম্মদ যে আরসও গেছেন করিয়া কোন আদি সহি আদিসও প্রমাণিত নাই। এখন আরসের রফিক একজনও আসেন যদি কেউ দুইজন আসেন তাহলে তুমি কাফের মুশ্রিক না মানে আল্লাহ এবং মুহম্মদ হয়তো স্যার এক আল্লাহ সম্মানিত উপস্থিতি সাহাবাই আল্লাহ আজমাইন তাদের সম্পর্কে তারা বেস্ট অব দা বেস্টেশন আসলাম যদি আপনার সামনে প্রমাণ করে দিতে পারে যে তার মাঝে বিভ্রান্তি আছিল তারা ঠিক না। তাহলে আপনি খার লেখান আপনার এলাকার সব থেকে বালা মানুষ যদি এই প্রমাণ করতে পারে যে হেলিয়া বিভ্রান্তিকর তাহলে আপনার এলাকার আর বালা মানুষের একজাম্পল আপনি ভাববা নি তো সাহাবাইকেরাম যদি প্রমাণ করে যে আউকরে খলাফত ফাইবার মিনাল কুড়াইশ নেতা কুরাইশ থাকিয়া আর অমর আধি আল্লাহনী তাই কুরাইশি পরবর্তী খলিফা খেলাফত আবকরে খলিফা মানি নিশন আয়সা রাধি আল্লাহনে চঙ্ক্রান্ত করিয়া খেলাফত দিছন আর আবক্কর আদি আল্লাহন হে এই ফাতেমারে মোহাম্মদ রসুল্লা ইসলামর উম এই মানে সম্পত্তি উত্তরাধিকার দিতে না করিয়া কইছেন যে নবীদের সম্পত্তির উত্তরাধিকার হয় না এইভাবে বিভ্রান্ত করিয়া যদি তারপরে খেলাফত আলীর আলী ঐত্যা আস্তা যোগ্য আস্তা কিন্তু এর আগে মানে চক্রান্ত আবকর বক্কর অমর উসমানী এই এইভাবে যদি সাহবাহামে প্রমাণ করা যায় যে তারা এরকম আস্তা তাহলে আপনি আর বেস্ট এক্সাম্পল হারে দিবা শিয়ারা এই খাজটা খুব সূক্ষভাবে করে। আমরা দেশের তারা যে কালচারাল সেন্টার আছে এমবেসি আছে তারা এইগুলা প্রচার করে এবং আমরা দেশের কিছু মানুষ আছে যারা বিভ্রান্ত তারা শিয়া শিয়া বিপ্লব লাখান বিপ্লব করতে চায় তারা খুমেনির লাখান বিপ্লব করতে চায় তারা কয় যে এই খুমেনীর বিপ্লব যে বিপ্লবের লেগে তারা লাগে আদর্শ নমুনা মাহমুদুর রসুল্লার বিপ্লবগুলো কই মহম্মদ রসুল্লাহস্লামার আন্দোলন গেল ভাই মহম্মদাল্লাগাম্পল গেল ভাই তাদের কাছে এই এক্সাম্পল তাকিয়া ওই এক্সাম্পল তাদের কাছে প্রিয় আমি খিতাম সাইয়ার না যে তারা শিয়া শিয়া লোক কিন্তু তারা শিয়া দ্বারা ইনফ্লুয়েস এবং শিয়া দ্বারা বিভ্রান্ত এতেও আমরা সচেতন হইতেই শিয়া চক্রান্ত তাকিয়া তারা আমরা বেস্ট নেশন যারা আছে তারার এই করতে চায় তারার প্রমাণ করতে চায় যে তারা বিভ্রান্ত আসতে তারা এইভাবে নিজেদের দুনিয়া বি লাগে এই এই এই খাজগুলা খরচ আউজবিল্লাহর সিলেট আমার একজন আছে মাবিয়া রাদি আল্লাহনহর সম্পর্কে অত্যন্ত কুটুক্তি করে এবং কয়ে যে তাই মুনাফিক হয়ে গেছে এইরকম প্রকাশ্যে বক্তব্য দে মাবিয়া রাধিয়ালন আলী রাধিয়াল খেলাফতর সময় তাই আলী রাধি আল্লাহর খেলাফত্র মানিয়ে আনি না এই ক্ষেত্রে তাইন ঠিক আসনা না এটা সত্য কিন্তু আলী রাধি আল্লাহ ইন্তেকালের ফলে আলী রাধিয়া আল্লাহন খেলাফতর উত্তরাধিকারী সে হইস না জানেননি খুব কাছাই আলী রাধি আল্লাহন মারা যাওয়ার পরে আলী রাধি আল্লাহন খেলাফতর উত্তরাধিকারী ব্যক্তি খেয়ে আসলা সকলাম ইতিহাস চর্চা করেন হাসান রাধি আল্লাহন তাই ন আলী রাধি আল্লাহন কিতা তাহলে বাফে যদি সেলারে দেওয়া যায় এটা যদি রাজতন্ত্র হয় যে তা মাবির রাদি আল্লাহন তান ফুয়ারে দিয়া গেছেন তে আলিরাদি আল্লাহন ফরে তান ফুয়া ইল্লাহ এটা কি তা রাজতন্ত্র ইল নানি জানে না কিচ্ছু জানে না আদা খান তুমি না জানলে আহলে জিকির কাছে জিজ্ঞার করো আহলে ইলিমের কাছে জিজ্ঞার করো আর আলেম রা কি নবীদের ওয়ারিস উত্তরাধিকারী উত্তরাধিকারী সাধারণ মানুষ নয় আলেম রইলে উত্তরাধিকারী আপনি আলেমদের মধ্যে ক্লাসিফিকেশন আছে সব আলেম আলেমদের মধ্যে সু আছে খারাপ আলেম আছে আপনি বাল আলেমের কাছ থেকে জানতে হইব তো নলেজ নিতে হইব ইসলামের ইতিহাস যে কোনো ইতিহাস পড়লেই তাই বিশাখ সিন্ধু পড়িয়ে আপনার কথা আপনি দেখতে তারা যে জানিয়া ইতিহাস থেকে যারা বক্তব্য দেয় যারা আলোচনা করে তারা কাছ থেকে ইতিহাস নিতে হইবি এখন বাফেটাই দিলেইলেও যদি যায় তাহলে তো আমরা আলী রাধি আল্লাহন প্রতিষ্ঠা করছেন আলী রাধি আল্লাহন হাসান রাধি আল্লাহন হাসান রাধি আল্লাহ তখনাবিয়া রাধি আল্লাহনু মুসলিম জাহানর একক খলিফা না তাই দুইজন খলিফা মুসলিম জাহানর দুই খলিফা আলী এবং মাবিয়া আলী রাধি মারা যাওয়ার ফলে তার ছেলে ছেলে যখন বায়াতনি লাগিয়া সমর্থন দিলাইলা হইলা একক কই গেল এবং কোন প্রতিদ্বন্দ্বী থাকল না তখন তাই বৈধ শাসক হয়ে গেলা বৈধ শাসক হয়ে এবং সব সাহাবাহাম সব মানিয়ে তাই পরবর্তী দিয়া গেছিল এটা একটা ঐতিহাসিক বিষয় কিন্তু ইমাম ইমনি তাইমিয়ার রহমা কৈছেন যে তারার মাঝে যদি কিছু ভুল ত্রুটি থাকে তার তো মানুষ মোহাম্মদুর রসুল্লাহিসাল্লাম তাই নিন কিতাব ভুল খড়ছেন না নি মুহাম্মদুর রসুল্লাহ ভুল না প্রমাণ আছে নি আমার কাছে যারা কইছেন খড়শন তারা প্রমাণ দুঃখায়েস প্রমাণ নামাজের সময় কিনা না একদিন বেশি পড়ছেন কিতাব ভুল হয়েছে না শুদ্ধ হয়েছে কিতা করছেন সংশোধন করিয়া দিলাইছেন কোরআন আয়াত আছে না যে তান যখন একজন মুসলিম এই কাফেল লিডার বুঝাইরা তখন অন্ধশা হাবিয়া ইয়া কিতা করলার তাদের প্রশ্ন যখন করল তখন তাই কিতা কইয়া নাইলে আমরা এখন জেলা খিতা করেন মোহাম্মদামর ইবাদত শুরু করে দিয়ে তাহলে তার যদি একবারে কিছু ডাক্ত না তাহলে মানুষ কিলো নেই তাই তো আল্লাহ আসলা তাইনু আল্লাহ আসল আল্লাহ করছে না আমরা এক্সাম্পল আছে আদাম আলাইস্লামে গাছি বাড়ইলা গিতা করলাম বাই হল্লোরে আট খাইবার লাগিয়া তাই ছোলচাতুর আশ্রয় নিলা ও তারার পাত্র একটা পাত্র একটা তারার কিতার মাঝে ঢুকিয়ে নিলা বেগর মাঝে ঢুকে কুরানোর কাহিনী কিনা না হ্যাঁ এইগুলা নবীদের যে নবীদের যে স্টেটাস এই স্টেটাস হলে আল্লাহ সুফহান এর অর্থ নাই যে নবী হল আল্লাহর সমান না তারা বেস্ট অব দ্য বেস্ট আসতা কিন্তু এর অর্থ নাই যে তারা নবীদের সমানিদা তারা বেস্ট অব দ্য বেস্ট আস্ত আল্লাহ রসু ইসাল্লামে কইস আমার সাহাবিদেরকে গালি দিও না তারারে তোমরা কিতা করিও না তোমরা কথার মানে কিতা করিও না তারার দিকে ইঙ্গিত করিয়া কথা না এবং রসুসাল্লাহিসাল্লামে কিতা কইশন আপনার লাগে এবং কইছেন একশো ফ্রম্বর আয়াত সুরা পনেরো নম্বর আয়াতির আল্লাহ সুবাহিত সত্য সুস্পষ্ট হওয়ার ফলে যারা রসুলের বিরুদ্ধে চারণ করল ওয়াত্তাবি সাবিলিন এবং মুমিনটা রাস্তার বিপরীতে চলল কোরআন যখন নাজিলাইছে তখন মুমিন খারাপ আমার কথা বুঝলেনি আপনারা কোরআন যখন নাজিলাইছে আমরা কোরআন হাদিসের মানমুখান করিয়া আল্লাহ সাহাবা সাহাবাদের মত করিয়া আরামিজ আপনারা সবাই জানেন যে আমার উম্মত কতভাগে বিভক্তে সবরে সবরে রোজায় ধরেছেন আমরা সিলেটি ভাষা এখন রোজায় ধরে বিভক্ত আমি একলা সব বিভ্রান্ত হইবা একগুরো আসহাবি আমি এবং আমার সাহাবিরা তাহলে আমরা আজকে কোরআন বুঝতাম হাদিস বুঝতাম আল্লাহ সম্পর্কে আকিদা রসুল সম্পর্কে যে বিষয় হোক না খান যে বিষয় আমরা আকিদা এবং আমল হইতো খাল্লা হইতো সাহাবাহ আমরা দিয়া লোজ তারইব আমরা তো তারার তরিকা নিচিনা আমরা এলে চিস দিয়া তরিকা নক দিয়া তরিকা মুজাদ্দিদিয়া তরিকা অমুকিয়া হানাফিয়া তরীকা শাফিয়া তরিকা মালিকিয়া তরিকা আমি যখন দুবাইত আমি যখন হানাফি ওটা কইতো যে আমার পাকিস্তানি এক সাচা আসলাম কেউ দেখ তুমি হানাফি তুই আলি নাই হেরার দল না এখানে আমার আমার স্ট্রাইক করতো যেসা তো সে এরার ব্যবহারে কোনো সার্টিফিকেট নাই হেরা বেস্ট অফ দ্য বেস্ট আস্ত আল্লাহ সুবানিত সাহাবাহাম সম্পর্কে রাধি আল্লাহ যে দুনিয়া থেকে তারা জান্নাতোর সুসংবাদ পাইছেন আপনি দুনিয়ার যত বড় বুজুগ না যত বড় আলেমনাখানে থেকে জান্নাতোর সুসংবাদ দিতে না কিন্তু আমরা সাহাবাইকার সম্পর্কে আমরা কিতা কই রাধি আনহু আল্লাহ তার উপরে রাজি গেছে তারার নাই এখানে তারা কোনো তরিকা বানাই গেছেন না তারা কোনো দল আছেন না সম্পর্কে আমাদের বৈশিষ্ট্য হইল আমরা বিশ্বাস হইল আকিদা যে তারা সব হেদায়তপ্রাপ্ত আল্লাহ সুহানি পরে ইনশাল লিখিত প্রশ্ন দিবা তারপরে আজ লেখা না থাকলো আপনি সরাসরি করবেন সাহাবাই কেন্লা সম্পর্কে আমরা আকিদা এটাই লোকিয়া যে তারা আল্লাহ সুবাহ তারা কিতা দিচ্ছেন ক্ষমা করে দিচ্ছেন এবং তারা বেস্ট বেস্ট আসলা তারার ব্যাপারে আমরা সুদারণা রাখমুখ এবং তারা লাগে আমরা দোয়া কর্ম আল্লাহ সুবাহ দোয়াই কে দিছেন রব্বা নাক গিল্লা লাগে অন্তর গিতা রাখত না অন্তর ক্ষুদারনা না খারাপ চিন্তা থাকতো না তারার লাগে আল্লাহ যেন তারা মাফ করি দেন আমরা হই আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি তারপরে আমি যে পয়েন্ট ধারাবাহিকতা সাজাইছি তারপরে আমরা সালাদ সম্পর্কে আলোচনা করি আমরা নামাজ খাল্লা খান খরি পড়তাম খাল্লা খানফি রসুল্লাহি উসাত হাসানা আমাদের জন্য উত্তম নমুনা উত্তম এক্সাম্পল খেয়ে মাহমুদ রসুল্লাহ সাল্লি সাল্লাম হাম্মদ রসুল্লাহাম আপনি যে বাবই সালাত রসুল্লাহামর তরাই তৈরি নাবিন করা যাই তো নাই খারমা কুমুরাহু রসুল আদর্শ রসুলের গ্রহণ করো রসুলের নিষেধ করে সেটা আল্লাহ সুবান করার আমল নষ্ট করিয়া আপনার নামাজ নষ্ট হয়ে যাবো আপনার রোজা নষ্ট হয়ে যাবো আপনার হজ নষ্ট হয়ে যাবো যদি রসুলের অনুসরণে না আল্লাহ গ্রহণযোগ্য তরিকা একমাত্র তরিকা মোহাম্মদ রসুল্লাহাম তরিকা মোহাম্মদ রসুল্লাহ তরীকা সব বেশি মান্তা আমরা বুঝতেই পারে রসুলের তরিকা সালাত আদায় করতে আল্লাহ রসুল্লাহ না সালাত আদায় ওইভাবে যে ভাবে আমি মোহাম্মদ সালাত আদায় করতে দেখায় আপনার তোকে এবার ফটতে হইব কোনটা ওসুলের তরিকা ওইটা আপনি মানতে হইব যদি মনে করেন যে আপনার নামিন নিঃশেষে আতবানদার ওর তরিকা সুসাইড বস্তু হয়েছে আপনার আপনি কিন্তু আপনি এটা মাঝাবর নাম দিয়ে ফললে আপনি বিভ্রান্ত আপনি যদি কই যে আমার নামে ফরিয়ার তারপরেও আপনি বিভ্রান্ত আপনি যদি কেন আপনি আপনি কোরআন সুন্নার অনুসারী অমুক আলম লাখান শেখ বিনবাজল লাখান ফড়িয়ার আলবানির লাখান ফড়িয়ার তারপরেও আপনি বিভ্রান্ত আপনার ফটতেই খাল লাখান রসুলনামিয়া আপনি কইতে যে আমি মতো করি নামাজ ফড়িয়ার আপনি করেন সুসাইড বস্তু ইতিবা আপনার যেহেতু এটা রসুলের তরিকা রসুলের এইভাবে আদায় করছেন তারপরে আপনি আদায় করবা রসুলের তরিকা কইয়া আপনি আদায় করেন যদি আপনার মাঝে কোন তুটি থাকে তারপরেও আশা করি আল্লাহ সুবান ও মাফ করে দিবা কারণ আপনি তরিকা অনুযায়ী করতে না যে তুমি আসর সালাত আদায় করি দুই বাঘ হয়ে দুয়োভাগে একবারে গিয়া আসর সালাত জায়গা ফোরছেন একবারে গিয়া হো জাগাত গিয়ে এসা রক্ত আসর সালাত দাদা করছেন আল্লাহ রসু ইসলামে দুটাই অনুমোদন দিয়েছেন কেউ তাই দুইও পক্ষকে রসুলের অর্ডার মানতে গিয়ে তারা কী হয়েছেন তারা বাঘ হয়ে গেছেন রসুলের অর্ডার মানতে গিয়ে যদি আপনি বিভক্ত হয়ে যায় তাহলে অসুবিধা নাই আশা করি যে দুও পক্কয় সব পাইবা কিন্তু রসুলের নাম কথা না বলিয়া যদি আপনি আমি কইলাম রসুলের কথা আপনি কইলেন আমার করছেন তারা জানত না হেদায়তার দোয়াই দিয়া চলতনায় বেশিরভাগ আল্লাহান আপনার কুফ্রিক গণান্ত্রক সিস্টেম গণতান্ত্রিক সিস্টেম এ খাওয়া যে বেশিরভাগ জেখান খুঁজছে ওখান ঠিক আর আল্লাহ কছেন আল হক কোমের রব্য সত্য জেখান আল্লাহ জেখান খেন বেশিরভাগ কথা কোনো সময় ঠিক নাই আপনার বাজারও যারা বিচার করেন বেশিরভাগে বিচার ফয়সা খাইয়া বিচার করেন আপনার এলাকাত যেটা বিচার করেন এটা বেশিরভাগ ফয়সা খাইয়া বিচার করেন ফয়সাওয়ালা খাইয়া বিচার করা কি ঠিক বেশিরভাগ মানুষের বে নামাজি আপনি বেশিরভাগ দোহাই দিবা অবশ্যই কোনো সময় বেশিরভাগ দোহাই দিতে নয় এই আবদুল্লাহ আপনি মাসুদ রাজি আল্লাহ কইন যে একাও যদি তুমি থাকো তাহলে এটাই লোকে তুমি জামাত মানে তুমিও লক্ষ্যবদ্ধ দল একাও যদি থাকো হকরফরে হকর উফরে একলা টিকিয়ে থাকা আপনি সমাজে বিভ্রান্ত ভাবে সালাত না কেড়াত বোঝা যায় না রুকু ঠিক আছে না শেষদা টিকে আছে না আতায় ফলা যায় এই নামাজ তো বিভ্রান্ত নামাজ এই নামাজ তো অগ্রহণযোগ্য নামাজ এই নামাজটা কি বাঁচিয়া যদি আপনি এখলাও নামাজ ফোড়েন খালি কুলফু আল্লাহ আপনি যদি নামাজ ফোড়েন তারপরে আপনার নামাজ গ্রহণযোগ্য আর এই নামাজ হলে নামাজ অগ্রহণযোগ্য নামাজ এটা রসুলের তরিকা নাই এটা শাহবাদের তরিকা নাই এটা ইমামদের তরিকা নাই এটা সালফে সালাইনদেরা নাই এটা আপনার আমার সমাজের তরিকা আল্লাহ সুহানোর তৌফিক দান্লা সুহানিমা আল্লাহ এবং মালাইকা হলে দুরুদ পাঠ করি এই মানদারগন তুমি এবং সাল্লাম পাঠ পাঠ করবার লাগিয়া রসুল ইসলাম দুরুদ শিকাইছেন কিনা না দুরোদ সাহাবায়কে নাম হলে রসুলোর পাঠ করছেন কিনা না বালাগাল উলাবি কোন সাহাবিয়া পাঠ করছেন আল্লাহ সাল্লি আলা সেই দিনে মৌলানা কোন বিয়ে পাঠ করছেন কোন সাহাবায়া পাঠ করছেন তাহলে এই দুরোদলিয়া রসুলোর দুরুদ নয় সাহাবাইকেরামর দুরুদ নয় বালাগাল উলাবি এটা এটা এটা খার দুরুদ এটা বিভ্রান্তি বিভ্রান্তিকর যুগর দুরোধ এটা মাঝে শিরকার সাথে সম্পৃক্ততা আছে এটা কর যুগের দুরোধ চল্লিয়ালা সেইদিন মৌলানা মোহাম্মদ এগুলো এলে বিভ্রান্তিকর যুগের দূরদ ইয়ানবী সালামালাই ইয়ারসুল সালামালাইকি এতে বিভ্রান্তি যুগের দূরদ সবে মিলিয়ে এখন একলগে দূরদ পড়া এটা এলাকি বিভ্রান্তি বিভ্রান্তি কর সবে একগে একত্রে বইয়া দূরত্বর মাফিল করা এটা এলে বিভ্রান্তিকর আমরা যে কোনো জায়গায় খোঁজিয়ে দোয়া করুক দোয়া করবার ইফতার আমি আলোচনা রাখি আর কইলা যে ইমাম সাহেব যে দোয়া করবা দোয়া আল্লাহাম আপনার ইব্রাহি ফর্তা ইগু যে তালে মিলেনা ইগু ই তালে তালে খুব যায় না সব রে যদি ইব্রাহিম ফরকা দেখা যায় এখন এখমকা ফোরা কারণ তাল মিলিয়ে ফলা যায় না আর ইকু বানানি সে তালে তালে সূরে সূরে ফোরবার লাগিয়া তো এই যে দূরত সম্পর্কে যে দূরদ রসদ ইসলামে যেটা শিকাইছেন রসুসাল্লি ইসলামে যেভাবে শিকাইছেন যে অনুচ্ছ সূরে ফোর এখলা এখলা ফোরতইব দূরদর হসম অনেক ফজিলত আছে আমরা এই আমরা বিশ্বাস করি যে যেটা যেভাবে এইভাবে আমরা যত আছে তাবেইন বা খাইরুল যে আবিষ্কৃত এটা থেকে আমরা ঠিক জিকির যে জিকির একটা ইবাদত আল্লাহ সুভান আওতালা কইন জিকির করবার লাগিয়া আল্লাহ সুভানা ও তালা কৈন ওসকুর উল্লাহ হাকিয়া মাংক উদালা জুনুবিহি তুমি দাঁড়াবই দাঁড়া বইয়া হুতিহ জিকির করো জিকির করা এই যে মজলি মজলুষ বৈশইন আপনি জানেন নিজে মজলুষর একটা জিকির আছে আল্লাহ রসাল্লা আমি কোনো বৈঠক বসতে দেন কিতা একশো বারোর অধিক কোনো একটা সত্তর বারও অধিক কিতা কর্তা অস্তফরুল্লাহ ফর্তা এটা আপনার লাগে জিকির যারা শ্রোতা হল আছেন তারা লাগে শ্রোতা হল মনে মনে এই জিকির তারপরে গর ড জিকির গর তাকি বারণির জিকির আমরা জানো গর গ গা সালাম করে দোকিনা দু সবাই সালাম দিয়ে গিয়া সালাম দিতে সরম করে বৌরে সালাম দিতে সরম করে বাচ্চারা সালাম দিতে সরম করে এটা চর্চা করতে হইব জিকির আছে বাথরুমের ডকার জিকির আছে বাথরুম তাকি বারণির জিকির আছে বৌলকি গুমানির জিকির আছে একলাখলা গুমানির জিকির আছে খাইবার জিকির আছে নিজের বাড়ি খাইবার এক জিকির আছে অন্যর বালি গিয়ে খাইলে আর্থা জিকির আছে বিয়াবির জিকির খেয়ে জানেন সাই বিইন লাগি গীতা করতে হইব খালি বুকুত আত আর বিয়া বাড়ি গেলে এই আমলটা খেয়ে করতো এটা হতো সই আমল মজলিশ শেষ বৈঠক শেষে আখেরে বিভ্রান্তি আমল আর বৈঠক শেষ বাড়ি ফোর গলে মজলিশ নামাজ এলকি জিকির কোরআনতেলাও এলে জিকির আজকের এই মাহফিলের লোক জিকির মফিল আপনার বিভ্রান্তকলে বুঝছে যে জিকির মানি লোকস ফালাই ফালাই জিকির করা চিল্লাই চিল্লাই জিকির করা এটি হলে বিভ্রান্ত জিকির এই যে ওয়াজ এই যে আল্লাহর কথা খোয়া হর কোরনতেলা খরা হর আল্লাহার বরত্বর সম্পর্কে খরা হর শাহবা এ গুণ সম্পর্কে আলোচনা এটাই লোকের এইটাই জিকির আলোচনার যেটা সঠিকভাবে আমরা জিকির বোঝার এবং সেটা আমার হর তফিক দান জিকির করা এবং যেন মাসনূর তরিকা আছে সেখানে মাসনূর বাম আর যেন মাসনুন নাই আমরা জিকির খরতাম ফর্ম ইন্ডিভিজুয়েল কর্তইব চিল্লাইয়া নাই সম্মিলিত নাই যেটা আছে জোরে চিল্লাইয়া যেসব জায়গা জায়জ আছে ওটা কর্ম আজান দিতেইব জোরে মাগরিবর নামাজও এশান নামাজের ফলে রাখা তো জোরে যেন আছে ওই জায়গা প্রসুল্ল যেন জোরে আসরে কর্ম যেন আস্তে আছে আস্তেরটা আমরা জোরে করতাম না জোরেটা আস্তে করতাম না ঠিক আছে এইভাবে জিকির করতেই তারপরে এলাকি তবলিক তবলিক এলাকায় ইবাদতলিকর তৈলিয়া তবলিকর তাক হ্যাঁ প্রচার করা আর দাওয়াত আহ্বান করা দাওয়াত মানিল গিয়া দাওয়া আরবি শব্দ আহ্বান করা আর তাব্লিক আরবি শব্দ এর তৈরি প্রচার করা প্রচার আর আহ্বানে বেসম আছে না দাওয়াত এবং তবলিক আপনি যখন তবলিক করবা আল্লাহ সুহানিকা আপনার রবর ফাকে রবের ফকা নাজ আন রিস হাদিস ওহিয়া মাতলু এবং গায়ের মাতলু দুটো কার কাছ থেকে আল্লাহ থেকে এটার প্রচার করতেই আজগ কিচ্ছা কাহিনী অমুক বুঝে গেছে হাসান বস্ত্র আগে আনবা লাগে গিয়া গিয়া দেখা গর নাই বই রে তা কারণ হজর কাহিনী এই যে এই ধরনের বিভ্রান্তিকর কল আছে এটা হব প্রচার করতেই কী দা আর হবর ফকা কুরআ এবং হাদিসের তবলিগ আপনি যখনই তবলিক করবা কোরআন এবং হাদিস আলা ফাহমুদ সাহাবা সাহাবাদের বুঝ অনুযায়ী বা আবে আলা ফাহমুদ সালফে আল্লাহন তাদের যেই আপনি তবলিক করবা এটাই ইলো আমরা রাখি যে আমরা তবলিক করি কিন্তু তবলিক আমরা রসুসাহাম পদ্ধতিতে করি মানহাজ মেথোডোলজি রসদুল্লাহিসামের পদ্ধতিতে করি রসুসালিস্লামে যেভাবে আমরা শিখাইছি সাহাবাহা যেভাবে করছেন তারপরে তাবেহিন তাবে তাব তারা যেভাবে তবলিক করছেন সেইভাবে তবলিক করি এবং তবলিক মূর্খ মানুষ করতো না তবলিক জ্ঞানী মানুষ করতো যে জানে না কিতার কিচার প্রচার করতো আপনারা কইল কোন প্রচার করি অকা আপনি জানেন না কিছু আমরা দেখ মানে বয়ানটিয়া দে তার আমলও ঠিক নয় তার ইলিমও ঠিক আল ফয়লা আল ইলমে ইলমে কথা কইবার আগে কোনো কাজ করবার আগে আনবার আগে ফয়লা কিতা নলেজ জ্ঞান জ্ঞান সহকারে কথা কই জ্ঞান নাই হে কিতা প্রচার করতো কিন্তু আমরা দেখা করে কিতা করো আমি তবলিক করি তুমি জানো কিছু জানি না তাও জানি না লাই লাল্লাল অর্থ জানে না লাইল্লা অর্থি কোনো কিছু থেকে কোনো কিছু হয় না যা কিছু আল্লাহ থেকে হয় লাই লাহাই অর্থলো কি কোনো কিছু থেকে কোনো কিছু হয় না যা কিছু আল্লাহ থেকে হয় বিভ্রান্ত অর্থ আরোগ্য হয় লাইল্লা অর্থ আল্লাহ সারা কোনো হুকম করতে না এটাও বিভ্রান্ত অর্থ আল্লাহ সারা কোনো সত্যিকার ইহা নাই এটাই লোকি সঠিক অর্থ একজনে ক্ষয় আমি ষোল্লছর দেখি তবলি করি আমি কলিমার অর্থ খলিমার হয় আপনার খকা আপনার মানে কি দা জানে না আমি বললাম আপনি ষোলো বছর থেকেই ইমি হয় ইমানি কাফেলার মজা আকা আমি ইমেই কাফেলার লোক অত বছর থেকে আসি আমার লগে ইঞ্জিনিয়ার ডাক্তার আসেন মানে খোঁ না যে আমার আলেম আছেন মদিনা তাকি বা আলাহ জাহার বা আমার ডাক্তার ইঞ্জিনিয়ার আছেন করত স্যার যে আমার ধরো আমাদের তো ডিগ্রি আছেন আছেন প্রফেসর আর হেও সমান গিয়ারলেও অর্থ হয়েছে কোনো কিছু থেকে কোনো কিছু হয় না যা কিছু আল্লাহ থেকে হয় আমি কইলাম যা কিছু আল্লাহ থেকে আমি একটা মারলাম তার তো আমি তো ক্ষমতা রাখতাম আমি তো তোমার একটা মারলাম আল্লাহ থেকে যদি বিশ্বাস করতে ফকেট ডাকাতি আল্লাহ থেকে সব তাও যদি আল্লাহর নিয়ন্ত্রণে থাকে তাহলে আল্লাহ মানুষও বানাইয়া খেলছোতারে লইয়া সেই মানুষটা কেমনে গুণাগার সুর হইয়া সুরি করে উজা হইয়া এইদি ফুলিশা ধরে স্বর্প হইয়া দংশন করে উজা হইয়া দাঁড়ে মানুষ বানাইয়া খেলছোতারে লইয়া সেই মানুষটা কেমনে গুণাগার এটা অর্থ কিতা যে ও খান যে কোনো কিছু কিছু কোনো কিছু হয় না যা কিছু আল্লাহ থেকে হয় সুরও আল্লাহ ফুলিশও আল্লাহ এই শাহ আল্লাহ উজাও আল্লাহ না উজবিল্লাহ সব আল্লাহ এটা হিন্দুদের রাখিদা এটা মুসলমান সকলের মাঝে ঢুকিয়ে গেছে আল্লাহ আমরা বুঝার তৌফিক দানুক্কা তাবলিক করতেইব রসদসাল্লামে যাকে যেটা নাজিল আল্লাহ পক্ষ থেকে যেটা নাজি সেটা সেটা দাওয়াত দিতেইব দাওয়াতের আহ্বান আহ্বান হার্দিকে দিতেইব দিকে আহ্বান দিতা দলের দিকে ব্যক্তির দিকে আমার ফিরসা বলা আমার বুজুগ বলা আমরা দল এলাকি শ্রেষ্ঠ আমরা দলে তো অত অত করে অবদান করছে অবদান করছে দল না থাকলে ইসলামও থাকলে না দল যেহেতু আসিল না দলের না তো ইসলাম হানাফি মাহাব যখন আস না তখন ইসলাম আসছিল কিনা না আপনার এটা ডিমৎ খরবা যে হানাফি মাহাব যখন আসিল না তখন ইসলাম আস না দিমৎ খর্বা আতুল্লা খোকা যে না তখন না আর আজকের দল অসল দেখা বাংলাদেশ দল যদি না এটা দলের প্রতি বছর আগে একটা দলও আসছিল না এক দলও আস না দুশো বছর আগে তখন ইসলাম আসিল কি না ওই বছর আগে যে ইসলাম ওটা ঠিক না আজকের ইসলাম ঠিক তা আমরা তো নতুন কোনো দলের দিকে আহ্বান করি আনুন কোন দিকে আহ্বান করিয়া নতুন কোন দিকে আহ্বান সব রে আহ্বান আমরা ফিরিয়া যাই চোদ্দশো বছর আগে নবী যে দল যে তরিকা যে যে পদ্ধতি যে যেটা রাখিয়া গেছে ওটার সবে ফিরিয়া যায় ওই জায়গা তারা লাহান করিয়া আমরা করার চেষ্টা করি কারণ আপনি যত শ্রেষ্ঠ যুগ আইন না কম্পিউটার ইন্টারনেট ও তার যুগ আইনাখানে এটা যদি শ্রেষ্ঠ হইত এটা যদি শ্রেষ্ঠ মাধ্যম হইত তাহলে নবী মাহমুদাম আজকের যুগ ইল আল্লাহ সুহান ও তাল্লাহ মাহমুদ ইসলাম রে পছন্দ এবং এবং এলাকার মানুষগুলা রে রাধি আল্লাহবান শ্রেষ্ঠ মর্যাদা দিছেন সুবহান আল্লাহ তার মতো আমরা ইসলাম বুঝানোর চেষ্টা সম্মানিত উপস্থিতি আমরা আহ্বান করতে আল্লাহর দিকে না তরিকার দিকে যেন না হয় কোনটিউটের দিকে যেন না হয় হার্দিকে দাওয়াত হইতো আল্লাহর দিকে আহ্বান আমরা আহ্বান করব মানুষের আল্লাহর দিকে ইসলামর দিকে রসুল সুন্নার দিকে মানহাজ বা তার কোন ব্যক্তি বা দলর দিকে না হয় হ্যাঁ ইসলাম সুবাহ সুরা আল ইমরান সুরা আল ইমরান একশো একশো তিন নম্বর আয়তী একশো পাঁচ নম্বর আল্লাহ সুবাহ আল্লাহ কোহছেনবদ্ধ ভাবে আল্লাহ রুজুরি ধারণ করো ওলা তাফার রাখু তাফার রাখ করিওনা ফারাক করি অনা বিভক্ত হই অনা বিভক্ত হওয়া কিতা আল্লাহ নিশৎ কলে এটা কিতা হয় এটা মুবাও হয়নি মোবাও হয় আল্লাহ নিশদ কলে এটা তা হয় ফারাম হয় মিন আল্লাফার রাখো দিন আহম আল্লা সুবান যারা তার দিন বাদ করে নিশেছে হে নবী তার আপনার কোন সম্পর্ক নাই তারালে কোল লোহিজ বিম বিমালে প্রত্যেক দলে তার কাছে যেখান আছে ওখান লোক অসন্তুষ্ট আপনি জান যারা দলাদলি করে যে দলের কাছে যার আমি যদি ইসিএম দল করে আমরা ইসিএম ওলা বলা ওটা করছে ওটা করছে ওটা করছে ইসিএম অবশ্যই দল নাই যদি ইসিএম কোনো ইসিএম কোনো মানুষে যদি কোন সময় কয় যে আমরা অতা করছে অতা করছি বুঝবা ইসিএম দল গেছে তখন ত্যাগ করবা যদি এসিএম করছে অটা করছে মৌলীয় কিচ্ছু ইল না করছে তো বুঝবা যেম ইসিএম কী হয়ে গেছে মুকাল্লিদ হয়ে গেছে বা ইসিএম বক্ত হয়ে গেছে তার তখন এই দলটা আপনি ত্যাগ আপনার লাগে কারণ তখন দল হয়ে গেছে কারণ লাগি দল না লাগে দাওয়াত দাওয়াত খাল লাগে দাওয়াতর লাগে দল না দলের লাগিয়ে দাওয়াত আমার কথা বুঝছেন নি লাগে দল দিয়ে করতাম না দলর লাগে দাওয়াত দাওয়াতার লাগে যদি দল হইত দল এটা জায়েস দাওয়াতার লাগে দল হইলে দল আর দলের লাগিয়ে দাওয়াত এলে এটা কীদা হারাম এটাতে কি বাসিয়াতে আমরা এখন তো কম্পিটিশন অমুক অমুফ আস্তির এর আগে সেও ইস্তাম বুঝছেন না তাই বলা করি বুঝছেন অমুক দল এই সব থেকে তাই ডিসার্জ মানে সমকালীন সপ্তাহে রিচার্চ করে তাইনি দল বানাইছেন মানে ইয়ারলেও দলইলিয়া শ্রেষ্ঠ দল যে দিয়ে যে দল করে সব দলইলিয়া বৈশিষ্ট্যলিয়া এবং দল হারামটা আড়টা যে আমার দলও আহলে তাই মুসলিম বাই আর দলও যখন নাই আমার মুসলিম বাই নাই আজকে আপনার দল আমি করি আলহামদুলিল্লাহ আবদুল সবুর বাইলিয়া লগে দলের শিপাও চালার ওটা ওটা লাগে সবটা খুঁইবা আর উল্টা কিছু করি আর আমার দলটা করা হয় বহিষ্কার করা হয় তখন তো আমার সালামও দিতা নাহলে আগ মিলাইবা আত আগ ফুরা খান না আঙ্গুলের খালি অর্ধেক মিলাইবা মানে ফুরার মধ্যে সন্তুষ্ট না কেউ আমার সম্পর্ক নয় আতকা আকুম যে আল্লাহারের অধিক বয় করে সে আল্লাহারের অধিক নিকটবর্তী আমরা আমরা আমার কাছে ওই ব্যক্তি বেশি আমরা নিকটবর্তী থাকবো যে কোরআন সন্ন্যার বেশি নিকটবর্তী থাকবো যে আল্লাহ আল্লাহর যত বেশি ভালোবাসবো আমরা তার কাছে তার প্রতি তার বেশি তার প্রতি বেশি থাকবো যে দু দূরেই থাকবো তার প্রতি দূরতমও সম্পর্ক থাকবো যে খাসে থাকবো তার প্রতি আমরা নিকট সম্পর্ক থাকবো এটাই লোক আহ্লেসল জমত রাখিদা এটাই এলোকি বিশুদ্ধ মস্তিম রাখিদা বুঝাইতে পারছি যে ইসলামর যত বেশি খাশে থাকব। তার প্রতি আমাদের ভালোবাসা তত বেশি থাকবো মাহমুদুর রসুল্লাহ তার সঙ্গীসাথী সম্পর্কে আল্লাহ সুবাহ তারা রুহামা উবাইনাহ তারা এখানের প্রতি আন্তরিক এবং কাফের প্রতি তারা কিতা কঠোর ইহুদি খ্রিস্টান হিন্দু পত্তলিক মূর্তি পুজারী তাদের প্রতি তারা কঠোর আপনি যদি আপনার মুসলিম আপনি কঠোর হয়েছেন কাফের প্রতি এটা কঠোর নয় তাহলে বোঝা গেলো আপনার এই আকিদা কারণ আপনি আল একটা বিষয় আছে লাগি লাগি গিনা করা আপনি দেখা গেল লাগি গিনা গিনা করতে ওলা আপনার আল্লাহর বান্দা একজন মানুষ হয়তো তার একটা নামাজকিয়া আট্রাখাত আপনার আট্রাকাত না পড়িয়া বিশ্বাস পড়লেছে আপনি তার দিলা বা একটা আমল করতে গিয়া হয়তো না জানার কারণে বিদাত বিদাত খুললিছে তাহলে আপনি তার প্রতি এমন রাগ করলা অথচ আপনার একজন হিন্দু বা এখন বিধর্মী যে শিরকললাগে জড়িত তার প্রতি আপনার ইলেক নাই তাহলে আপনি ঘৃণার ইনো যে মাপখাটি আছে ইসলামও যে আল অল আল বাড়া আছে আপনি করছেন আপনি করতে পারছেন না সঠিকভাবে এটা নির্ধারণ কর্তা পারছেন না বাংলাদেশের যে ইসলামিক দলগুলো আছে এগুলার কি অবদান একেবারে নাই এই যে আমার মাথার টুফি আছে এই যে আলিমুলামখলার অবদান না হয়তো তাদের অনেক বিষয়ে সমস্যা আছে হয়তো সেও সিরকি আকিদার মাঝে আছে সে বেদা দল লাগে নিমজ্জিত আছে কিন্তু তারা যে ইসলামের যে অবদান তাদের যে নামাজ এই যে আমরা ইসলামিকানি এই যে এই দিশা ইয়ে ইসলামের দাওয়াত দেওয়া ইসলামী মাহফিল করা এই যে এগুলার কি আপনি একেবারে ছুটো করে দেখা যায় এটা কিছু নয় হে এগুলারে আমরা মূল্যায়ন সম্মুখ কিন্তু সাথে সাথে তার মাঝে যে আছে এইটার আমরা তারা ক্রিটিসাইজ করবার লাগি না এটা আমি যতটা যত অনেক গ্রুপ হল সদা খসি এটা কৃষিটাই করবার না আমি আপনার বুঝাইবার লাগে আপনি যেন না যে আপনার সচেতন হয়ে দেয় কিন্তু আমরা অবশ্যই তাদের প্রতি দরদ থাকতইব আমরা তাদের দোয়া তাকতইব যে আপনারা আমরা তারা লাগে দোয়া যে আমরা জাতির আমরা দান করেন দান করতে আল্লাহ লাগিয়া আল্লাহ নিজে বাস্তা তারপরে তারপরে সমাজের সবার আমরা দোয়া করি ঠিক আছে তা আল্লা সুবান যে আল্লাহ সুবান আমরা সঠিক জিনিস সম্মানিত উপস্থিতি সংক্ষিপ্তভাবে একটা কথা কই বর্তমানে সবথেকে বেশি যে বিষয়টা হইলো কি জিহাদ ইয়াং তরুণ যারা আমার সামনে আসেন জিহাদ লইয়া জিহাদি বক্তব্য নিয়ালে আনলে জিহাদ করলিত আপনারা জিহাদ লইয়া কোনো কথা কই না জিহাদ করতাম না নি জিহাদ ইসলামও নাইনি এইসব অনেক প্রশ্ন মানে জড়িত অনেকর মধ্যে অনেক প্রশ্ন আছে জিহাদ ইসলামের একটা বিষয় জিকির জালা ইসলামর বিষয় দরুদ ইসলামর বিষয় ইসলাম অন্য তরিকা আছে কিনা না না দরুদর তরিকা আছে কিনা না না জিকিরর আছে কিনা না সালাতের তরিকা আছে কিনা না সে জিহাদ নাই সব মিলিয়া দরুদ পড়লে যেটা একটা বিভ্রান্ত দরুদ ঠিক হলা কিছু মানুষ এখানেও ইয়া জিহাদ করিয়া মুসলমানের লগে বা মুসলিম দেশে মুসলমান বিতর্চস্থ মুসলমান বাড়িতে আক্রমণ করা মুসলমান গাড়ি আক্রমণ করা মুসলমান ইভেন কি একজন নন মুসলিম যে মুসলমানের লগে অস্ত্র ধারণ না তার বাড়িতেও ঠাক করা এটা কি ইসলাম যদি জিহাদ কয় না জিহাদ জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবো জিহাদ কখনো মনসুক হইতে নয় কিন্তু এর অর্থ নাই যে জিহাদ আপনার এখনও করতে হইব রসদামের যুগে সব সময় জিয়া যুগে সব সময় জিয়া দইছিল বদরের ফরে তার জিহাদর নাম কিতা বহুদ তুই মাঝখানও কীটা আসিল গেপ আসিল না তাই বুঝা গেলো জিহাদর সব সময় একজন আছে যে কিয়ামত পর্যন্ত জিহাদ চলব এর অর্থ যে সব সময় চলতে হইব্য এটাও একটা ভুল অর্থ নেওয়া যে কিয়ামত থাকব শর্ত যখন ফুরন হইব তখনও ইসলামের জাকাত আছে কিনা না আপনার দিন সবে জাকাত দিননি ইসলামের হজ আছে কিনা না আপনার সবে হজ হজ করেননি হরসন্নি কেউ না ইসলামর রুকন নাই হজ ইসলামর রুকন নাই জাকাত দিল না হানে জাকাত না আদায় করিয়া যেন বালা মুসলমান হওয়া যায়নি তো আপনার দেখ বালা মুসলমান না যিনি জাকাত দিই না জাকাত আদায় না করিয়াও বালা মুসলমান হওয়া যায়নি যায় যার ফলে জাকাত ফরজ হয়ে গেছে হে যখন আদায় করতো না তখন হে পালাম মুসলমান তা তো পার্থ কিন্তু যদি আপনার বিশ্বাস আপনার আকিদা হয়েছে আমরা খুঁজতাম যারা শেষের দিকে আসুন ফয়লা মিস করছেন রেকর্ডিং আছে আমরা খুঁজতাম যে আকিদা বিশ্বাস আপনার বিশ্বাস লোকে জাকাত ফরজ ইসলামর রুকন এই ব্যাপারে কেউ ডিমৎ করবা কেউ কি ডিমদ করবা যে রুকন এই ব্যাপারে ডিমত করবা ফরজ এটা ব্যাপারে ডিমত করবা কিন্তু আপনি দিই না আপনি এই শর্ত কেউ ফরসইন না হজ ইসলামর রুকন ইসলামের বিষয়ে হজ খরচন পেন না করছেন না হজ না। শর্ত আছে জিহাদর শর্ত আছে এখন আপনি কইলা যে আমার কাছে টেকা পয়সা নাই হজ খর্ত অত দূরে গিয়া হজ খরমুখিলা তো গরিব মানুষ আমি গরিব হল হজ হয়েলিয়া টঙ্গীর মাতর গিয়া তিনদিন লাগাই দিলে গরিব হল হজ হয়ে যাব যাই যাইব হজইব আপনার আকিদা ঠিক আছে এখন আপনার আকিদাত দৌড়িছে আমলতো দড়ছে দড়ছে আঁকিদাত গিয়ে দৌড়লিছে তো হজ হইল গিয়া যে গরিব মহিলা হজও নাই ঠিক হলো আপনি চিন্তা করলা যে জিহাদ তো আছে ইসলাম ফরোজ জিহাদ নাই করতাম আমরা ছুটোবেলা যখন ছুটো আসতাম জানি না তো এটা অভ্যাস আছে কিনা না ছুটোবেলা তো খুব ফিটাইতা আগে কিন্তু প্রাইমারি টিচারকলে বা গরট সারকলে খুব বেশি মারত তো গার্জেনকলেও বুঝতাম না তারা কইতা যে বাড়িতে বিচার দিলে হুজুর কইতা হুজুর হাডি রাখবা আপনার তাগের ফরার টেকনিক আসলে যে খালি ফিটানি তো ফিটানি দেখতে আমরা আমরাও বাচ্চাদারা আমরারও মাঝে এটা ইনফ্লুয়েস হইতো বাড়িতে গিয়া তো খারে ফিটাইতায় তো গুয়া গাছ আছে না আই লম্বা লইয়া আর এসে ফেত বাড়ি মানে যে ঠিক হলো আপনি চিন্তা করল যে জিহাদ আছে ইস্তাহ আমরা কিতা করতাম যে টঙ্গিন মাতো যদি হয় আমরাও জিহাদ করিলাই আপনি কিতা যে হিন্দু বাড়ি আছে করিলা নাইলে খইলামা যে মারায়ণ মারর মুখে জিহাদ করতেই মারায়ণ মার মুখ আপনি দিবা আপনি বিডিআর করবা বিডিআর হয় আপনি করি দিব আপনার জিহাদ শেষ জিহাদ জেলা টঙ্গির মাঠে আপনি কি তা জেলা ওই যে গুয়া গাছের ফোড়া নিয়া ঠিকার হয়ে গেছেন ঠিক হলো আপনি করিয়া আপনি গেলা ফেসবুক মুজাহিদ আসে কিছু মানুষ সকল আসতে খালি জিহাদ লইয়া মারতে পছন্দ করে আপনি সুজা সুযোগ করিবা ভাই আপনি ফয়লা গিয়া সই দেয় সেকেন্ড আমরা আসি আমরা দুই নম্বর আপনি মারা গেলে আপনি সহি তখন খেয়ে দিত তখন আমরা আসি দেখত না আপনার কারণ হে চাই যে আপনি তার লোক একটু তর্ক করত্যা হে একটা আয়াত দি আপনি আয়াত দিতা আপনি যুক্তি কর্তা এক ঘণ্টা মাতিয়া গিয়া আর কি আমি এক আইছি এখন প্রশ্ন যে জিহাদ সম্পর্কে আছে ও আয়াত দিব যখন তারপরে আমি তো গাম ছুটাই দিছি ও জিহাদ গাম জিহাদ তর্কর জিহাদ মুজাহিদ ফেসবুক মুজাহিদ মাতর মুজাহিদ তার যদি তুমি যাও না তুমি যে জায়গায় থই রায় কীটা আছে ওই জায়গা যাও গিয়া তুমি গিয়া ফেলে আমারও তারপরে সেকেন্ড লাইনও আমরা আছি দেখ আপনার খান দায়িত্ব নাই তালাস আমার বুঝার দান একটা ঘটনা খুইয়া আমি শেষ এক মুজাহিদ আমার লগে করল যে আল্লাহ সুবান রসুল কেন যে মান রা মন কারণি ভাবি লিসানি ফাইলাম ইয়াস্তাতি ভাবি কলবিহি জালিকা আদা ফল আল্লাহ আল্লাহ শক্তি দিয়া পরিবর্তন ফার্স্ট ক্লাস ইমানদার মুখ দিয়া সেকেন্ড ক্লাস ইমানদার অন্তর গিনা করে থার্ড ক্লাস ইমানদার আমি কিন্তু সব সময় থার্ড ক্লাস ইমানদার আমি কিন্তু কোনো সময় ফার্স্ট ক্লাস ইমান দার হতাম নাননি দেশ হস্ট মেগাজিন বিক্রি হওয়ার সিনেমা দেশ আর আমি কিতা বইয়া থাকতামনি কই একটা বিরাট বক্তব্য দিল আমার সু সব তিন ফরে মুজাহিদ ফাইছি এখন তার এটার জবাব দিতাম গিলাম চিন্তার মাঝে ভরি গেলাম আপনাদের আশাইবার লাগে না আপনাদের মানে এতটা কি যদি কিছু শিক্ষণীয় বিষয়ে ফাইন আমি একটা আমার জীবনের একটা ঘটনা খার আমার সেই মুজাহিদটা বর্তমানে জেলের ভিতরে জিহাদ করার আল্লাহ তানায়ত দান্ক্কা সঠিক বোঝ দান এই বিভ্রান্ত বক্তব্য দেওয়ার আমি চিন্তিত করিলাম আমি শুনলাম তো বহু মানুষের বুঝাইছি আজকে থেকে আমি নিজে এখন বোঝাত লাগিলাম আমি আল্লাহর সাহায্যে প্রার্থনা শুরু করলাম আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পরে আমি একটা প্রশ্নের জবাব ফাইলাম পাইয়া আমার একটা আত্মতৃপ্তি এলো আমি তার বক্তব্য খুব সুন্দর করে শুনলাম ফইলাম আপনার শেষ শেষ আমি যে আফটার এই কথা যদি ঠিক হইয়া থাকে তাহলে মোহাম্মদুরসুল্লা সাল্লা পালা মুসলমান আসত না এখন সব বলি আমার মুখে চায় আমি বলিলাম মোহাম্মদ রসুল্লা সাল্লা কাবাগড়ের ভিতরে তিনশো মূর্তি আর তাই গালা সোক্কর তাই সবাই আইয়া হইতে আস্তি তাহাম্মদ মূর্তি বাঙাল লাগিতে আসা লুকাইয়া মদিনাত যাওয়া লাগলো মদিনা থেকে তারপরে বাঙা লাগলো তাহলে বালা মুসলমান আসলা আপনি মুসলমান হইতে চাই তাহলে মোহাম্মদ রসোল্লাহ থেকে একসামস বাড়িয়া মুসলমান হইতে প্রত্যেকটা বিষয় আপনার মহামন্দির ওসালকে নিয়ে মিলিয়ে ধরি চাহাবাই কেন মিলিয়ে যেটা মিলে একটা গ্রাহবা আর যেটা মিলেন না একটা বাদ দিলা তো ইজিলি আপনার কিনা না কিনা না ফরজ না আর ফির ফরজ আগে কিন্তু ইয়াং যারা আছেন দাদির খবর লইবা দাদি খবর লইবা আর ইয়াং বয়স্ক যারা আছেন মা চাষির খবর লইবা যে সব মানুষ না ফিরর না বসর একবার আইতা তাও সব সময় আইতানা আইতা দানের সিজন মানে যেহেতু দান নেওয়া যায় ফিরসা আইলে ইন্ডিয়াতে কিয়া ইয়া মুড়িদুলি তো এান টান লইয় লাগে তান মাদ্রাসার লাগিয়া মাদ্রাসার এটিমহল লাগিয়া তে সব ফিরর মুড়িদাস ফির দরা ফরজ আছিল আর আজকে খবর যে দল দল করা ফরজ সংগঠন করা ফরজ আপনি মাঝাবর ফরজ বাদ দিয়াহ ফিরর ফরজ বাদ দিয়াহ এখন আইয়া করছেন দলাদলির ফরজও আগে ফিরর হাতও বায়াত নেওয়া হয়তো এখন সংগঠনের আমিরের হাতও বায়াত নেওয়া হয় আপনি দেখো কাজে সাহাবাই কেরাম রাদি আল্লাহন আজমাইন রসুল আত বায়াত নিস্তা রসুল সাল্লু আলিয়াল্লাম ইন্তকাল হয়ে গেল রসুলের সবর কাজে বায়াত নিতাই রসুলের কিন্তু যে কোনো নয়া মানুষ মুসলমান হইলে তার কাছে বায়াত এবং আউ্বক রি যুগত অমর আসলা উসমান আস্তা আলী রাধি আল্লাহন আস্তা তালহা আস্তা জুবায়ের আসলা তারপরে গীতা আস্তা আব্দুল্লাহমিনী বেশি হাদিস জিন বর্ণনা করছেন তাহলে দেখা গেল বায়াতটা ইসলামী রাষ্ট্র দেখা যে আমরা বিষয়টা ক্লিয়ার খালি বায়াত ওসমান আলী রাষ্ট্রপধান হিসেবে তৎকালীন আলেম সাহাবী আস্তা ফকি সাহাবি আস্তা হাদিস বিশারত সাহাবি আস্তা তারা কেউ বায়াত নিচ্ছেন না তো বোঝা গেল বায়াতটা কোনো আলেমর বিষয় নয় কোনো দলও বা গ্রুপের বিষয় সাথে বিষয় এইভাবে আহলেসন্নাদ জামাতের আকিদার আলেমরা এইভাবে এইভাবে ব্যাখ্যা হারিয়েছেন এইটাই লোকি সঠিক ব্যাখ্যা তো আল্লাহ সুহান আমরা সঠিক জিনিস বুঝার দান প্রত্যেকটা জিনিস নামাজ রোজা যেটাও প্রত্যেকটা বিষয় ইসলামী রাজনীতির বিষয়ে হোক ইসলামর রাজনীতি আছে তবে গণতান্ত্রিক রাজনীতি ইস্তাম নাই ইসলামর রাজনীতি আছে সেকুলারিজম ন্যাশনালিজম কমিউনিজম ইস্তামের মাঝে নাই ইসলামর রাজনীতি আছে ইসলামে ইসলাম ইসলামী রাষ্ট্র রাষ্ট্রপতিষ্ঠার কথা আছে কিন্তু ইসলামী রাষ্ট্রপতিষ্ঠা ইসলামিক পদ্ধতিতে হইব নন ইসলামিক পদ্ধতিতে বাড়া পদ্ধতিতে অবশ্যই নাই আল্লাহ সঠিক জিনিস তৌফিক দান